أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সদক আলহামদুলিল্লাহ এই আয়াতের উপর ভিত্তি করে দু দিন আগে বা একদিন আগে আলোচনা করেছি আমল ওজনা কীভাবে হয় যে আল্লাহ তালার চাওয়া আমাদের কাছে আমলের কোয়ান্টিটি বা আমলের সংখ্যা না কোয়ালিটি যেহেতু আমলের ওজন হবে গণনা হবে না কাজে সংখ্যার কোনো দান নাই তো বলেছি আলহামদুলিল্লাহ যে আমল ওজনা করার জন্যে দুইটা গুণ দ্বারা আমলকে সাজাইত হয় এক হচ্ছে নেক নিয়ত পাক্কা নিয়ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করা নিয়ত সহি আরেকটা হচ্ছে তরিকা সহি সূন্য তরিকায় আমল করা তাইলে আমল ওজনা হয় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুর একটা বক্তব্য আছে বড়দামি এই বিষয়ে আজকে ওই বক্তব্যটাই শোনাবনশাল্লাহ হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল কিছু খাস আমল গনে গণে যে এই আমলের সৌন্দর্য এটা এই আমলের সৌন্দর্য এটা নামাজের সৌন্দর্য এটা এইমের সৌন্দর্য এটা এভাবে গণেগণে সাতটা আমলের কথা বলেছেন যে আমলের সৌন্দর্যগুলা কি। গুন গুণ এটার মধ্যে ঢুকলে আমলটা সুন্দর হবে তিনি দেখা দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম এনেছেন নিয়ামতের নিয়ামতের একটা নিয়ামত নিয়ামত নিয়ামতের সুন্দর জ্যোতি আমি যে নিয়ামত পাই আল্লাহর সবহান ও তার কাছ থেকে হ্যাঁ হাজারো নিয়ামত পাইতেছি নিয়ামতের তো কোনো হিসাব নাই নিয়ামতের সুন্দর জ্যোতি তো হজরত আবু বকর সদ্দিক রিয়াল তালুর কথা नियमतर सौंदर नाम कदर करा। शुक्रिया रसुल करीम सलम तो नामत खास कर खूब कदर करणना হয়াতা কবলা মৌতিক ও শবাবকা কবলা হরমিক ও কবলা সকমিক ওনা কা কবলা ফকরিক ও ফর সগলিক ও কমা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন পাঁচ জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন পাঁচটা নিয়ামত বড় নিয়ামত এর মধ্যে একটা হচ্ছে হায়াতকা কবলা মৌতিক জীবনের মূল্যায়ন কর মৃত্যু আসার আগে আগে এটা যে কত আর উঁচা কথা প্রত্যেকটা চিন্তা করা একটা এই এক মধ্যে আমি আমার আখেরাত কামাইতে পারি একবার সুবাহ আল্লাহ পরব ওহো জান্নাতে আমার গাছ লেগে যাচ্ছে একটু এখানে আমল করি সাথে সাথে জান্নাতে এর বিনিময় বরাদ্দ হয়ে যাচ্ছে গোটা জীবনটা যদি একশো বছর হয় একজন মানুষের হায়াত যদি একশো বছর হয় তা আমরা হিসাব করেছি আখরাতের টাইম অনুযায়ী মাত্র আড়াই মিনিট আখরাতের সময়ের যে হিসাব নবী যেটা বলেছেন সাল্লাহ আলী সাল্লা ওই হিসাবে একজন মানুষ দুনিয়ায় একশো বছর বাঁচবে কত মিনিট মাত্র আড়াই মিনিট তো চিন্তা করি এই মাত্র আড়াই মিনিটের মেহনতে অনন্ত অনন্তকাল আখরাতের নামত আমি ভোগ করব। আমার এই আড়াই মিনিটের কত দাম দেওয়া উচিত আমার আল্লাহর হাবিব বলেন অসাবা বা কবলে হরমিক এ যুবকরা আল্লাহর হাবিব যেন আমাদেরকে ডাক দিয়া বলতেছেন যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে আমি এটা প্রায় বলি যে ওই চেয়ারে বসে যে মানুষগুলো নামাজ পড়ে তার দিকে তাকায়া তাকায় দেখো আর নসিহা গ্রহণ করো মানুষটা নামাজ পড়তেছে কিন্তু একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কখন পৌঁছে যখন সে সজদাই লুটায় ওই মানুষটা নামাজ পড়তেছে क्यों तर बार्धक्य तर शर ता सेजदा दी जा दीना आल्लाबी वही जनजे तुम्हें सेजदा दी पारो समय थकते थे सेजदा दिए नाओ एम एक समय आस मन चाहजदा दीते कि तुम्हार पीठ तुम्हार कोम तुम हाँटू छाई देना तक अफसुस करवाभ नहीं आगे आगे सेजदा दिए नाओ आल्लाबी ना बोलते যারা দোয়া চায় আমি হাসি মাঝে মাঝে বলে ও দোয়া করে একটু বিপদে আসি আরে ভাই দোয়া খালি বিপদের সময় লাগে আল্লাহর কাছে আল্লাহর সাথে দোয়া আল্লাহর সাথে যোগাযোগ কথাবার্তা এটা খালি বিপদে বললেই করব আমি আপনি যখন একজনের সাথে সব সবসময় সুসম্পর্ক রাখবেন তো বিপদে পড়লে সে আপনার দিকে তাকাব সারা জিন্দিগির খবর নাই বিপদে পড়ছে হুজুর আমাদের কাছে আসলেই তো আমরা তাড়াই দিই হুজুর আপনার কাছে পনেরো বছর আগে ওই কিতাব পড়ছি তো এক একমাতি বাইর কোনো দিন ফোন দিবা না মানে আমি বহুত এটা দিলের কষ্ট পনেরো বছর আগে পড়ছো এই পনেরো বছর যোগাযোগ নাই এখন এসে আমাকে বলতে হয় যে হুজুরা আপনার কাছে পনেরো বছর আগে অমুকের সাথে পড়ছি ওই কিতাব পড়ছি এত কিছু বলতে হবে কেন উস্তাদ আর সাগরিদের সম্পর্ক তো সারাক্ষণ থাকার কথা এমন আসছো স্বার্থের জন্যে মুসিবতের সময় বান্দা আল্লাহকে ডাকে নবী বলতেছেন যে না তুমি সুস্থতা অবস্থায় ডাকো তো লাভ কী লাভ হচ্ছে হাদিসের কথা সুস্থ অবস্থায় বান্দা যে আমল করে অসুস্থ হওয়ার কারণে যদি ওই আমল বন্ধ হয়ে যায় ওই নিয়মিত আমলের স্বভাব অসুস্থ অবস্থায় আল্লাহ তার আমল নামায় দিতে থাকে সুবর্ণ সুযোগ চার নাম্বার অবসর টাইম ব্যস্ত হওয়ার আগে আগে অবসর টাইমের মূল্যায়ন করো আমরা যখন ব্যস্ত হই তখন মনে পড়ে হ্যাঁ এই কাজটা করলাম না ওই কাজটা করলাম না কিন্তু যখন অবসর থাকি তখন আর মাথায় কথা আসে না এজন্য জন্য নবী জায়গা মতো আঙুল দিছেন যা আমি এখানে আর লম্বা করবো না কথা আরও সামনে আগাইতে হবে পাঁচ নাম্বার হচ্ছে সচ্ছলতা এখন আছে যে কোনো মুহুর্তে আমাদের চোখের সামনে এক বছর আগেও যিনি রমরমা ব্যবসা দুই বছর তিন বছর আগে রমরমা ব্যবসা এখন হেঁটে হেঁটে জাকাত কালেকশন করতেছে আমাদের দেখা চোখের সামনে আল্লাহ তাহলে কখন কারি কী অবস্থা করেন আল্লাহ জানেন হ্যাঁ তো এই জন্য যখন অর্থ থাকে থাকা অবস্থায় ওইটার মূল্যায়ন করা থাকা অবস্থায় মূল্যায়ন করা চলে গেলে আফসোস করা লাগবে ফেরত আসবে না কাজ হবে না তো হজরত বলেন যে কিছু আমলের জিনত সৌন্দর্যগুলা নিয়ামত তুমি পাইলা নিয়ামতের সৌন্দর্য কি কদর করা সুক্রিয়া আদায় করা তো আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করবা আমি বাড়িয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে কাফে বসার তৌফিক দিয়েছেন এটা এক বড় নিয়ামত এবাদতের তৌফিক এটা বড় নিয়ামত এই নেয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তা এইরকম নেয়ামত আমাকে বারবার সুযোগ দেবে না স্যার এই জন্য দিল থেকে আল্লাহর কাছে প্রশংসা করি আলহামদুলিল্লাহ এই শব্দটাকে একদম মুখের মধ্যে নিয়ে আসি আমরা একদম মুখের মধ্যে নিয়ে আসি কিছু হইলই বলি আলহামদুলিল্লাহ কিছু হইলি একটু সুযোগ আলহামদুলিল্লাহ খাইয়াই আলহামদুলিল্লাহ পইলেই আলহামদুলিল্লাহ নামাজের পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা শুকুর আল্লাহ দিস আলহামদুলিল্লাহর চর্চা বাড়াইয়া দিই নেয়ামত বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা না এটা এটা আমার কথা না মালিকের ওয়াদা আমি আলহামদুলিল্লাহ বাড়াইয়া দিই আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেবেন ইনশাল্লাহ হ্যাঁ দিল থেকে শুক্রিয়া আদায় করব জবান দিয়ে প্রকাশ করবো দিল থেকে শুক্রিয়া আদায় করব জবান দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে নিয়ামতের সৌন্দর্য দুই নম্বর মুসিবতের সৌন্দর্য কি মুসিবত এটাও আল্লাহর পক্ষ থেকে আসা এটা সৌন্দর্য কি বলে মুসিবতের সৌন্দর্য হচ্ছে সবর মুসিবতের সৌন্দর্য সবর মুসিবতে কাফেরও পড়ে আমিও পড়ি তো পার্থক্য কি কাফের মুসিবতে পড়ে শাহেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেছেন এটা যে আমার মুসিবত আমার নেয়ামত না বিপদ বলে তুমি তোমার অবস্থা দেখে এটা নির্ণয় হবে मुसीबत बोर्ड हाई हुताश करी आल्ला खाली देख लो बोझा गया मुसीबत नगद शस्ती आखिर आज मुसीबत मीन आल्लर पक्ष मालिक रखें आलहमदुल्लो बोझा जा मुसीबत नाम रबीक्षा नि मानी परीक्षा परीक्षा देवार मतुक्त हो পরীক্ষা কার নেওয়া হয় যে উপযুক্ত তার নেওয়া হয় নিয়ামতের ক্ষেত্র এগুলা চিন্তা করা মুসিবতের ক্ষেত্র করা পোড়া রুটি খাইতেছেন পোড়া রুটি তো পোড়া রুটি খাওয়ার সময় দিলের মতো একটু আসছে যে আমার ভাগ্যে আসছে পোড়া রুটি তাহলে ওহিন করছেন দাউদ পোড়া রুটি খাচ্ছ তুমি এটা চিন্তা করো না রুটি পোড়া না ভালো তুমি চিন্তা করো যে রিজিকের তাকসিম যখন হয়েছে আমার মালিক আমার কথা মনে রাখছে। পোড়াটা পাঠাক আর ভালোটা পাঠাক রিজিকের তাকসিম যখন হয়েছে আমার মালিক আমাকে ভুলে নাই তুমি ওইটা ভাবো কোনটা আসলে ওইটা পাইব না তুমি ভাবো যে তাকসিমের সময় বন্টনের সময় আমার মালিক আমার কথা মনে করছেন বুঝলেই তো আমারে পাঠাইছেন কি আসছে না আসছে সেটা পরে महम्मद गजनभी आल नाम तो एक गोलाम छो आयज नामे आकबर घटना अनेक शिक हिस्टोरिया मालिकर फिदा छोटे তো অন্যরা হিংসা করতো যে বাচ্চা এই কাপড় চোপড় ভালো না দেখায় শোনায় ভালো না মরা এটারে বাচ্চা খুব মূল্য দেয় আয়াজের বিরুদ্ধে খালি অভিযোগ একবার আইসে অভিযোগ করছে বাচ্চা আপনি তো হ্যারে দাম দেন মূল্য দেন এই কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু করে কি করে কয় এ আপনার রাজদরবার থেকে নিশ্চয়ই কোনো দামি জিনিস সরাই ফেলছে কেমনে বুঝলা বলে এ প্রত্যেক রোমে রোমেজাই আমরা দেখছি চুপে চুপে আলমারিটা খুলে খুলে কি যেন করে অনেকক্ষণ আবার তাড়াতাড়ি বন্ধ করে চলে আসে ভিতরে কিছু আছে। বাচ্চা গো আচ্ছা তাহলে তো ডাকা লাগে আয়াজ আলমারি খোল আলমারি খুলে দেখে ভিতরে একটা সিরা জামা। সবাই দেখে বেকু হয়ে গেছে এটা নিয়ে প্রতিদিন গোপন আসে দেখে কি দেখে তো বাচ্চা সুলতান মাহমুদ হজনভি জিজ্ঞেস করতেছেন আয়াজ गोपने आसेकिन कीजनबी खाली सवार हिंसा अन्न हिंसा खाली दान दे सुलतान महम्मद हजनबी रहमला सबाई के बोझान সবাইকে একটা তিতা একদম খুব কঠিন তিতা ফল কেটে দিয়েছে সবাই মজা থ করে ফেলাই দিছে তো আয়াজকে দিছে আয়াজ খুব মজা করে খাইছে তো বাসা জিজ্ঞেস করতেছেন আয়াজ তোমার যে ফল দিলাম তোমার তিতা লাগে নাই লাগছে খায়া ফেলল বলে আমি খাওয়ার সঙ্গে চিন্তা করছি আমার মালিক আমার সারা বছর মিঠা ফল খাওয়ায় একদিন একটা তিতা ফল দিয়েছে তাতে কি আসে যে আমি খাইয়ে আমাদের আকাবিরা বুঝান যে বুঝো তোমার মালিক তোমারে কত নিয়াম খলিল ইব্রাহিম সালামের ঘটনা শোনাইতেছিলাম ওই দিন সব সময় মেহমান নিয়ে বসতেন ইব্রাহিম আলী তো একবার মেহমান বসছে মুশিক ইব্রাহিম আলিয়া সাল্লাম বলতেছেন এই আল্লাহ নাম নিয়ে খাও সামিল্লা তো মুশিক বলে না আমি আল্লাহ নাম নেবো কেন বলে না আল্লাহ নাম না উঠ উঠাইয়া দিছে দোস্তরখান থেকে মেহমান চলে গেছে আল্লাহ তালা ওহি পাঠাইছেন হলিল কি করলেন এটা আমার বান্দারে দোস্তরখান থেকে উঠাইয়া দিলেন বলে আপনার নাম নেয় নাই বলে আর সত্তর বছর ধরে নেয় না আমি খাওয়াইতেছি এই বান্দার তো সত্তর বছর থেকে আমার নাম নেয় না আমি তারে খাওয়াইতেছি আর একবার নিল না আপনি উঠাইয়া দিলেন ইব্রাহ আল্লাম পিছনে দৌড়ায় যায় তারা ধরে আসবে এই খাও ঘটনা এই ঘটনা ওই লোক মুসলমান হয়ে গেছে সৌন্দর্য নিয়ামতের সৌন্দর্যের সৌন্দর্যের সময় সৌন্দর্য হচ্ছে দুইটা গুণ নিজের জন্য একসাথে ব্যবহার করেছেন ওকিমান সুরাহ যাবে আলিমান সহনশীল সহনশীলতা কাকে বলে দুইটা বদগুণ নিয়ন্ত্রণ করার নাম সহনশীলতা একটা হচ্ছে দ্রুত নারাজ না হওয়া খেল করা সহনশীলতা কাকে বলে দুইটা বদগুণকে নিয়ন্ত্রণ করার নাম হচ্ছে হাইল সহনশীলতা এক হচ্ছে দ্রুত অসন্তুষ্ট হওয়া দ্রুত রেগে যাওয়া द्रुत असंतुष्ट हवा कारो बेपारे एक मत बिुद्ध गर्म असंतुष्ट ना हवा नाम हिल द्रुत असंतुष्ट नुत राग ना हिल घटना जो पढ़ी आवस्था इमामीफ रम एक लोग बाजी दर्शे क्या बेसि सहनशील सूफियाना सऊरी आब তো একজন বলেন ইমামে আবাহানিফা তো সুফিয়ানা সাউরির পক্ষে যিনি রহেমহুল্লাহ ইনি বলেন তার আমি ইমাম আবহানিফারে পরীক্ষা করুন তো পরীক্ষা করতেছে কেননি ইমাম আবহানিফা রহমতুল্লা আলের অভ্যাস ছিল তিনি বাদ জোহর একটু ঘুমাইতেন রাতে তো আমল থাকতো সময় বাদ জোহর ঘুমাইতেন তো বুঝেন তো আপনারা নিজেরা চিন্তা করেন এত ঘ ছিলেন সার আমল করছেন ফজরের পরে ঘুমাইতে গেছেন डिस्टार्ब कर घूमा एक दोतल आसा दोपर बरजा नी मोटे उठा भाई की कत चुप कर भूल अच्छा मन कर ले तो चले गुम একটু পর আবার আসছে দরজা নক করে বলে হুজুর তো বলে ভাই কি আবার বলে হুজুর কি জন্য আচ্ছা যাও মনে পড়লে আইসো একটু পর আবার আসছে ঘুমাইলে যে বুঝে যে ঘুমাইছেন তো আবার আসে দরজা নক করে হুজুর কি ভাই বলে মনে পড়ছে তো বলো হুজুর মানুষের পায়খানা মিষ্টি না তিতা দেখছেন অবস্থা আমাদের অবস্থা হয়েছে কি আমরা কি করতাম शुकना है तो, ले गरा। तो, है। गरा बोलें। जे शुपना तो तीता बीजा हईल मिस्टी आजीब अवस्था हईलोक जिज्ञेस कर आप खा देखें क्यों मेटर पाइल अवस्था बुजान ওনার তো কাজ হইল খোঁচায়া খোঁচাইয়া ওনার সহনশীলতার পরীক্ষা নিচ্ছেন তো ইমামা বানিফা যুক্তিতে বুঝাইতেছেন আর কি যে ভাই এটা আমার কাছে মনে হয়েছে আমি খায়া দেখি নাই কারণ যখন শুকনা থাকে তখন মাসিটাচি কম বসে ভিজা থাকলে মাসি বেশি বসে মাসি তিতা জিনিসে বসে না মিঠা জিনিসই বসে এটা আমি অনুমান করছি ভুল হইতে পারে আমি খায়া দেখি নাই সহনশীলতা গানের বিরুদ্ধে ফতুয়া দিছে এলাকার কোলাপান খেপাইস একটা ছিল বেশি পান্ডা এটা পিছনে যায় আর গাইলা মোল্লা কাঠমোল্লা যা যা বলার বলছে আর ওই যোগের কাঠমোল্লার যে শব্দগুলা ছিল সবগুলাই বলছে এম বাবা মানি ভাই হাঁটেন হাটেন বলেন না দরজার সামনে যায় দাঁড়াই রয়েছেন কি খাটেছেন কে জানা কেন তোমার শেষ না হইলে আমি ঢুইকা গেলে তো শেষ করতে পারবা না শেষ করো যা করার গালি আর যদি দেওয়ার থাকে তো তোমার দিয়া শেষ করো আমি ঢুইকা গেলে তো তুমি আর বলতে পারবা না তোমার বলা বন্ধ হয়ে যাবে তো আঁকতে যাবে না সহনশীলতা কাকে বলে আল্লাহ আকবর এগুলো আমাদের আকাবিদদের হাল সহনশীলতা এটা এলমের গুপ আর একটা চমৎকার কথা আছে বড়োরা এইনকে পানির সাথে তুলনা করছেন একটা বিষয়ে পানির সাথে তুলনা করছেন পানির সাথে তুলনা করছেন আচ্ছা এটা পরে আসতেছি এই উদাহরণটা পরে দিব ই আল্লাহ কয়টা গেল বলেন সৌন্দর্য শোনাইতেছি আমলের সৌন্দর্য বাইর করবেন এগুলো আমলের সৌন্দর্য নিয়ামতের সৌন্দর্য হচ্ছে সুক্রিয়া নিয়ামতের কদর করা মুসিবতের সৌন্দর্য হচ্ছে করা। যা সৌন্দর্য কি সহনশীলতা আমি সহনশীল হব যত জানব তত সহনশীল হব চার নাম্বার তলবি আহলিম আমরা সবাই তলবে আমরা আলিম না আমরা সবাই কি তলবি আলিমের ছাত্র তলবে এলমের সৌন্দর্য হচ্ছে বিনয় তলবে এলমের সৌন্দর্য কি যত বিনয় আসবে তত এল আসবে ওইটার উদাহরণ দিচ্ছেন পানির সাথে বলে পানি দেখো পানি পানির চরিত্র কি পানির চরিত্র হচ্ছে যেই দিকটা ঝুঁকে যায় পানি ওই দিকে চলে যায় বুঝেন পানির চরিত্র কি যেই দিক ঢালু পানি কোন দিকে যায় ওই যায় না উল্টো দিকে যায় ঢালুর দিকে যায় বলে এটাই হচ্ছে এলম যেদিকে ঢালু যে বিনয় হবে সবচেয়ে বড় বিনয়ী হচ্ছেন হজরত আবদুল্লাহ ইমাসম কেন কারণ ওম্মতের সবচেয়ে বড় আলিম তিনি যে যত বড় হবে যত বড় তো আলিমিন এলম অর্জনের যত বেশি থাকবে তার উচিত তত বেশি বিনয়ী হওয়া আলম অহংকারী হবে না এলমের দাবিটা অহংকারী হবে না হ্যাঁ কিছু বিষয় আছে গাইরতের ব্যাপার গাইরত মানে আত্মসম্মানবোধ এটা তো নবীর সিফত নবী বলেছেন আমি সবচেয়ে বেশি আত্মসম্মানী আলমের গাইরত থাকবে আলেম বেহায়া হবে না আত্মমর্যাদা বিলীন করবে না ওইটার আর অহংকার এক জিনিস না ওইটা ভিন্ন জিনিস হ্যাঁ ওই দুইটার তফাত অনেকে করতে পারে না বললে আমরা অনেক বুজুর্গকে আমরা অহংকারী মনে করি কিসের বুজুর অহংকারী ভাই তুমি অহংকার আর গাইরত বুঝোনাই আত্মমর্যাদা বোধ আর অহংকারী না তুমি যে কাজটা করছ এটা দিনের জন্য আত্মমর্যাদায় কয়টা গেল এক নম্বর নিয়ামতের সৌন্দর্য কি সুক্রিয়া মুসিবতের সৌন্দর্য সবর করা ইলমের সৌন্দর্য सहनशीलता सौंदर्मसिल महसिन एहसान जिन करें अनुग्रह जिन करें तरण की तर अनुग्रहटार सौंदर्युग्रह प्रकाश ना करा তো এহসান আর অনুগ্রহ কারোর উপর অনুগ্রহ করলে এটা প্রকাশ না করা তার মন ভেঙে যায় ছোট হয়ে যায় আমি অনুগ্রহ করে আমি যে সবাবটা পেয়েছিলাম ধ্বংসে অনুগ্রহ একটা আমল এটা সৌন্দর্য হচ্ছে কি অনুগ্রহ প্রকাশ না করা এটা কথা। ৬ নাম্বার সৌন্দর্য হচ্ছে হুসু আর নামাজের সৌন্দর্য এটা হুসু সুদু নাই একাগ্রতা নাই আল্লাহর দিকে ঝুঁকে থাকা নাই মনোযোগ নাই নামাজ এটাকে সৌন্দর্য নামাজের মধ্যে আছে বলে মনে হয় না আমাদের বড় সমস্যা একাগ্রতার খুশু খুদ বিনয়ের সাথে আল্লাহর সামনে ঢুকে নিজেকে একদম ছোটো মনে করে আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়া এটা খুব দুর্বলতা নামাজের মধ্যে চুলকানি আসে নামাজের মধ্যে কাপড় ঠিক করা আসে টুপি ঠিক করা আসে দাড়ি খিলাল করা আসে ওই যে খবর নাই নামাজ পড়তেছে খবর নাই হ্যাঁ নমুনা উদাহরণ আমরা জানি শুনেছি হ্যাঁ নামাজে বসাইছেন। রাতে যেন শত্রু নাশ তো দুইজন পাহারা দিতেছেন একজন আরেকজন বলতেছেন দোস্ত দুইজন সজাগ থাকি তুমি ঘুমাও আমি জিন্দা থাকি আমি সজাগ থাকি তো একজন ঘুম পড়াইছেন মশহারা করে তো আরেকজন বসে বসে পাহারা দিচ্ছেন তো হঠাৎ মনে পড়লো পাহারা দিচ্ছি তো চুপচাপ বসে থাকে আপকি নামাজে দাঁড়াইয়া যায় পাহারাও হয়ে গেল আমলও হয়ে গেলো তো যেই না নামাজে দাঁড়াইছে দুশ্মন টের পাইছে দুশ্মন কাছেই ছিল রেওয়ায়তা আসতে হাঁটিছে আসতেই ঘটনা তো দুশ্মনটা দূর থেকে তার উপর তীর মাসে ওই আল্লাব্দা নামাজ ছাড়ে না আবার দুইটা তিনটা তীর খায়া পরে মনে পড়ছে হাই আমি যদি নামাজ শেষ না করি তো এরা তো উঠে যাবে আমার কম মিল্লাত আক্রান্ত হবে নবী যে দায়িত্ব দিয়েছেন দায়িত্বের মধ্যে খেয়ানত হয়ে যাবে তো ওইটা সবাইকে জাগাইছেন জাগাইয়া বলতেছেন যদি কম মিল্লাতের ভয় না থাকতো তা আমি মরে গেল নামাজ ছাড়তাম না কাবির আসলাদ নামাজ তো এমন ছিল সাহাবায়ক রামের নামাজ তো এমন ছিল অথচ আমাদের নামাজের মধ্যে সব দুনিয়ার সব কিছু মনে পড়ে এই জন্য আমাদের অনেক বুজুগের কাছে কেউ যখন যাইতো হজুর একটা জিনিস পাইনা কই রাখছি মনে পড়ে না চলতেছিলেন তো ভুলে গেছেন তো কি বলছেন আমারে ভুলাইয়া দিছে তো শয়তান ভুলাইয়া দেয় এ কথার কিন্তু দলিল আছে কোরআানে আসছে পনেরো বার শেষায় ও শৈতান ভুলাইয়া দেয় অথবা মানুষের ত্রুটির কারণে ভুলে যায় যদি শয়তান এটার সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে নামাজে দাঁড়ায় যাও মনে মনে নিয়ত করো মনে না পড়া পর্যন্ত নামাজ পড়তেই থাকো শয়তান মনে করে ভাই থাকছি যা কাজ কর নামাজ পড়া লাগবে না আমাদের বড়রা সুন্নতের আদত করার জন্য শিখাইছেন টয়লেটে ঢুকছো পাম্পাও স্যা নাই তুমি মনে পড়ে কখন ঢুকার পর মনে পরে কখনো ঢুকার পর মনে পড়লে এক কাজ করবা ডান পাও দিয়া আবার বের হবা সন্ন্য তরিকায় বের হইয়া আবার বাম পাও দিয়ে ঢুকবা তো কি হবে প্রথমে যদি বাম পাও দিয়া ঢুকত শূন্য আদায় হইতো একটা যেই না ভিতর থেকে ডান পাও দিয়া বের হইয়া আবার বাম পাও দিয়া ঢুকছো এখন শূন্য তদায় হইসো কয়টা শয়তান বলবে ভাই তুই একটাই আদায় ঘর দুইটার দরকার শয়তানকে আমার ভালো চায় হ্যাঁ আমি প্রায় গল্প শোনাই ওদেরকে যে এক ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘরে এক লোক থাকে ইবলিস বড় হুজুর টুপি টাপি লাগাইয়া দৌড়ায় তাড়াতাড়ি বাইর কেন ঘর ভাইয়া পড়বাহ বান্ধবা পড়ছে ভাই আপনি একদিন কই ছিলেন আপনি তো ঘুষি আমি বলে আমার ঘোষা লাগবে না আমি ইবল ইবলিস কি মানুষকে বাঁচা তো আমি তোর বাঁচাইছি নাকি বেটা ওই ভাঙ্গার তলে পড়া তুই মরলে শহীদ হয়ে যাইছি এটা কি আমার সহ্য হয় ইবল তো ওই টাইপের আমার মঙ্গল কখনোই চাইবে না তো এই জন্য আমল শুরু করলে ভাই তুই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামাজটা ওইরকম হয় না খুশু একাগ্রতা মনোযোগ নাই এই প্রশ্ন কত যে শুনলাম এইবার এতে কাপে নামাজ মনোযোগ কেমনে আসবে ভাই হুসু খুদু চেষ্টা করো না বলি চিকিৎসা চায় বলি মনোভূত হয় না কারণ আমাদের হইল ফ্রি কোন সিস্টেম আছে কিনা যেটা অটো সিস্টেম হয়ে যাবে আমার কিছু করা লাগলে আমি নাই আমার কিছু করা লাগলে আমি নাই বেদাতিরা হব্বের অসুরের উপর তাদের যে লাভজাপ অন্যদের এত নাই মুখে মুখে এসকে ওসুর আশেকের ওসুল যদি বলি ভাই আজকে রসুলের নমুনা দেখাও আমি নাই মিলাদুলনী সিরাতুলনী এই দুই শব্দ কত গণ্ডগোল না আমাদের দেশে বিদ্যাতিরা মিলাদুলনীকে খুব উঁচু করতে চায় কেন মনে করি রসুলের জন্মের সাথে সম্পর্ক জন্মের বিষয়ে আলোচনার মধ্যে আমার কিচ্ছু করার নাই রসুল যেই স্টাইলে জন্ম নিয়েছেন আমি সারা জিন্দিগির চেষ্টা করলে হবে রসুলের চুল আমার হবে রসুলের চোখ আমার হবে তো আলোচনা করলেই তো সুবিধা যেটার মধ্যে আমার করণীয় কিছু নাই সিরাতুল নবী রসুলের জীবন নিয়ে আলোচনা ওইটা সমস্যা ওইটা আলোচনা বেশি করা যাবে না সমস্যা আছে সুবিধাবাদী সব শর্টকাট জান্নাতে যাইতে চায় এই আল্লাহ জানাই দিচ্ছেন জান্নাতে শর্টকাটে যাওয়ার জায়গা না এটা সমস্ত কঠিন জিনিস দিয়া জান্নাত ঘেরাও করা আম হাসিমতম আন্তুল জাননা আল্লাহ জিজ্ঞেস করতেছেন আম আমি হাসিমতুম আন্তুল জাননা মনে করছো জান্নাত জান্নাত এমনি ঢুকবা মানুষের মতো বিপদে পড়বানা জান্নাতে এমনি যাবা এত সোজা না শর্টকাটে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই জান্নাত মানি আমাকে কঠিন কিছু মোকাবেলা করে আগাইতে হবে শয়তান মোকাবেলা করে আগাইতে হবে কয়টা গেল ভাই ছয়টা নামাজের সৌন্দর্য হচ্ছে খুশু খুজু, খুশু হুদু নাই আমার নামাজটা সুন্দর হইল না আমার নামাজ সুন্দর হইল না আল্লা আল্লাহ রসুল যে বলেছেন উত্তম ওজু করলো উত্তমভাবে নামাজ পড়লো ওই যে হাদিস তো ওই উত্তম নামাজ কখন হবে সুন্দর নামাজ কখন হবে যখন নামাজের মধ্যে খুশুও থাকবে ক্ষুদো থাকবে ও বলতেছিলাম সবাই খালি জিজ্ঞেস করে মানতে চায় না তো আবারও বলি মানা নাম যার ব্যাপার নামাজ দাঁড়ানোর আগে আমাদের যা শিখাইছেন আমি ওগুলোই বলতেছি নামাজ দাঁড়ানোর আগে আমি ভাববো এটাই আমার জিন্দগির শেষ নামাজ শুধু নামাজ না যে কোনো আমলের ক্ষেত্রেই আমি ভাববো এটাই আমার জিন্দগির শেষ নামাজ এটাই আমার জিন্দগির শেষ রোজা এটাই আমার জিন্দগির শেষ রমজান এটাই আমার জিন্দগির শেষ এতকাফ কাল কি তো বললাম না রাতে और भाई दाड़ा जाओ मने करो ये जिंदगी रमजान अल मुबारक शेष रथ शेष बेजर रथा कर प्रैक्टिस तो लगभग तो, लग दे। तो लग दे। नमाजर मद्दे। खुशुर खुशुर भान तो करी बनयर एकाग्रतार भान तो करी अरे भान करते हम चले आस एक् गुजाए ना दाड़ो मुताब जिहानी जिहतल সবকিছু কাবার দিকে আমাকে রাখতে হবে দৃষ্টি অবনত সাজদার জায়গায় শুধু দৃষ্টি থাকবে চেহারা না আমরা অনেক এরকম ঝুঁকে ওই বিনয় হুসু হুদু একাগ্রতা আনার জন্য এইরকম করে বলি না এটা নিয়ম না কারণ আমি তো নিয়তি করছি মুতা জিহাতিল কাবা আমার চেহারা থাকবে কাবার দিকে নজর থাকবে নিচে নামাজগুলা আমল সুন্দর করে দেখবেন ইনশাল্লাহ চলে আসবে ও ভাই সুবহান পড়ার সময় কয়দিন চিন্তা করছেন বলেন খালি নিয়ম চান আমাদের কাছে আপনি কি করছেন সুবাহ আল্লাহ পড়ার সময় কয়দিন চিন্তা করছেন যে সব কিছু থেকে আমার রব পবিত্র এইভাবে চিন্তা করে আর পড়তে সুহান আধা মিনিট লাগার কথা অথচ নামাজ পড়ি অধিকাংশই দেখি ভালো মন্দ সব কতজন এই রমজানে আমি ধমকের মতো করে বলছি আরে ভাই কি করেন আপনারা শেষ দা দিচ্ছে যেন কাকের ঠোকর দেয় টুকটুক করে উঠে ঠিক মতো বসেও না কেন বসার মাঝখানে একটা দোয়া আছে না আপনি না আসতে দিনে রোগ প্রচেষ্টা করা যায় না নামাজ আমি নিজে সুন্দর করি না বলে মনোযোগ নাই মনোযোগ আসবে পড়তে তোমার বডি তো নামাজে নাই মন তো দূরে মনের উপর তো আমার কন্ট্রোল নাই যেটার উপর কন্ট্রোল আছে ওইটাই তো ঠিক না দিলের উপর তো আমার কন্ট্রোল নাই চেষ্টা করে করে এটাকে ফিরাই আনতে হবে না তো যেটার উপর আমার কন্ট্রোল আছে অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার কন্ট্রোল আছে না तो जेटारंट्रोल तो नहीं सब आम गु सुंदर करी प्रत्येक शब्दे शब्दी चिंता कर चिंता करब सब अपवित्र थे पवित्र सब अक्षमता थके पवित्र आह की विशाल दुनिया दुनिया समस्त कंट्रोल रबर कामता पवित्र सब हान लह सब हानाजी सबकि पवित्री दिल केन तो आधा मिनट लग रहा दुई से आधा मिनट उठते जाते जाह से समय तहुरा नी खुशु खुशु आसें इनशाला স্যাঁদায় সময় দেয় রুকুতে সময় দেই, ওঠা বসায় সময় দেই দুই সাজদার মাঝখানে সময় দেই, রুকু থেকে ওঠে সময় দেয় সেজদায় যেই অবস্থায় থাকলে খুশু খুজু আসে ওই অবস্থাটা আগে তৈরি করি নাকের দিকে তাকায়া থাকি জায়গা মতো নাকটা রাখি হাতগুলোকে সুন্দর করে রাখি ও ভাই সুন্দর করে এই এইভাবে বসে বোঝা হয়ে তো খোলা রাখার কথা আবার অনেকে বেশি সুফিকিরি দেখাইতে যায় এই আরেকজনের গাল ঘুতে আসে অত সুফিও হওয়া যাবে না আবার অত ক্লোজও হওয়া যাবে না ঠিক আছে না এমনভাবে সেচ না করে আলী যেভাবে বলেছেন ছোট্ট বকরির বাচ্চার ভিতর দিয়ে আসা দাওয়া করে হ্যাঁ বড় বিড়াল আসা দাওয়া করতে পারে হ্যাঁ আমি তো হয় এমনভাবে করি যে মনে হয় যেন ছাগল বড় ছাগল আসা দাওয়া করবে আর না হয় এমনভাবে করি যে ইন্দুরও যেন ঢুকতে না পারি খসখ খুস আসবে কোথেকে বলেন না খালি যে খালি বলেন যে হুদুর খুশু খুঁজে আসে না আসবে প্রত্যেকের ভাই আমার কোনো আমল কি ঠিক আছে হ্যাঁ হাত বাঁধা যে যেভাবে বাঁধি ওটা সুন্দর করে বাঁধি না হ্যাঁ সুন্দর করে হাত উঠাই তাকবির তাহারিমা সুন্দর করে করি সব সুন্দর করে করি ইনশাল্লাহ দিলও সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তো ছয় নাম্বার আমল কি নামাজের সৌন্দর্য কি বলি খুশো আর হুদ বিনয় একাগ্রতা এগুলো হচ্ছে নামাজের সৌন্দর্য রাজান শেষ হয়ে গেল না রমাজান এর মাকসাদ কি আল্লাহ রোজা কেন ফরজ করেছেন আমরা তাকুন আমরা যো মুি হয়ে যায় মুত্তাকি মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় তাকওয়া আল্লাহর ভয় হৌফ আল্লাহর ভয় এর সৌন্দর্য দুইটা আল্লাহর ভয়ের সৌন্দর্য কয়টা আমি মুখে মুখে বললে হবে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় করি এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়া লাগবে এর সৌন্দর্য দুইটা এক নাম্বার সৌন্দর্য হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেওয়া আমি ভুল করছি আল্লাহ মাফ করে দেওয়া দুই নাম্বার দুই নাম্বার সৌন্দর্য হচ্ছে ওই ভয় করে চোখের পানি ফেলে মাফ চেয়ে গুনা ছেড়ে দেওয়া এক নাম্বার ভয় হচ্ছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাওয়া এটা ভয়ের সৌন্দর্য ভয় পাইলাম তো আমি অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম না তো কি ভয় পেয়েছি আমি মুঘে মুঘে বললি ভয় দুই নম্বর সৌন্দর্য হচ্ছে গুণা ছেড়ে দেওয়া গুণাও করে মাফ সুন্দর সৌন্দর্য হচ্ছে চোখের পানি ফেলে ফেলে চোখের পানি আসে না না আসলে আনার চেষ্টা করা এটাও তাহাদিসে আসছে আনার ভঙ্গি করো কান্নার ভঙ্গি করো আর রসুল চিকিৎসাও দিস চোখের পানি আসার চিকিৎসাও দিছেন চোখের পানি দিল নরম হইলে তো চোখের পানি আসে আল্লাহ আল্লাহ আল্লাহন কি দিস দুইটা আমল দিস এক হচ্ছে এতিমের মাথায় হাত বুলাও আর এক হচ্ছে মিসকিনদের খানা এই দুই আমল করলে দিল নরম হয়ে যাবে দিল নরম হয় নাই কান্না আসে না চোখের পানি আসে না তো কি করা কান্নার ভান করো আল্লাহর কাছে মিনতি করো আল্লাহর কাছে ভান করো ওইটাও তো চলে তো ভাই আলহামদুলিল্লাহ শেষ কথা যেটা বলছিলাম যে আল্লাহর ভয়ের সৌন্দর্য কি এক নম্বর চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা মাফ চাওয়া চোখের পানি না আসলে কান্নার ভান করা দুই নম্বর হচ্ছে গুণাহ ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করি এই কথার দাবি হচ্ছে গুণাহ করব না ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত নাফরমানির পর এত নফরমানির পর দেখেন আল্লাহ তালা এগুলো আল্লাহ নেয়ামত আমি যখন গুনার পরিকল্পনা করি তখনও আল্লাহ জানেন যখন গুনার প্ল্যান করি তখনও জানে যখন গুনাহ করতে যাই তখনও জানে গুণাহ করি তাও জানেন করার পরেও জানেন করার পরের হালত কি আমার দিলেন তাও জানেন আমি আমার শত্রু সম্পর্কে এতটুকু জানলে কী করতাম সে গুনার প্ল্যান করলে ওই জায়গায় যাই অ্যাকশন চালাইতাম তাই না অশোধ দেখেন আমার মালিক আমি গুনার করার পরেও অ্যাকশন নেন না গুনাহ করার পরেও আমাকে সুযোগ দিয়া রাখছেন যে তুই শেষ করে নেয় শেষ করে নেয় তো এত এত বারবার অপরাধ করার পরেও যে আল্লাহ তাল আমাদেরকে রমাজান আল মুবারকের মতো এত বড় নিয়ামত দিচ্ছেন নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য এটা আল্লাহ তালার অনেক বড়ো ফজল করম দয়া আর মেহরবানি আল্লাহ তাল দয়া এই দয়া পেয়ে আমরা ধন্য হয়েছি বিশেষ করে যারা এতে কাফে বসেছিলাম বসেছিলেন আপনারা আল্লাহ তালা অনেক বড়ো এক নেয়ামত আপনাদেরকে ধন্য করেছেন দিন এক পরিবেশে ছিলেন অনেক আমলের সুযোগ আল্লাহ দিয়েছেন আরও বেশি করার ছিল কিন্তু করতে পারি নাই আল্লাহ তালা মাফ করে দেন যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ বাকি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যদি চাঁদ উঠে যায় সম্ভাবনাই বেশি মনে হচ্ছে যে আশপাশ হিসাব মিলে যদি চাঁদ উঠে যায় তো ভাই আমার জিন্দগির জন্য এক বছরের জন্যে না শুধু हमार जीवन जन्म रमजान शेष क्या कारफुर कपड़ को दोकने आस हाँ अरे भाई हमारे कपड़ा दोकने चले आसनर काफुनर कपड़ो दोकने चले आस आगामी रमजान पा और को गारंटी नहीं रखा सूझ पा और गारानी नहीं घंटा दुएक समय आज दे समय रमजान যদি ওই হতভাগার লিস্টে এখনও নামটা থাকে যেই হতভাগার বিরুদ্ধে জিব্রাইল আমিন বদদোয়া করছেন নবী আমিন বলেছেন রমাজান পেয়েও নিজেকে সুদরাতে পারে নাই পরিষ্কার করতে পারে নাই সেজন আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় নবী আমিন বলেছেন ওই হতভাগার লিস্টে যদি নাম থেকে থেকে যায় আল্লাহ মাফ করুন যদি থেকে যায় তো এখনও সুযোগ আছে আর সুযোগটা সীমিত হেলায় খেলায় অবহেলায় সারাটা মাস শেষ করেছি এখনও সুযোগ আছে ওই অল্প মুহূর্তের মধ্যে আল্লাহর বস্তে সময় নষ্ট না করে সময় নষ্ট করার বহু সময় আছে এই রকম দামি সময় তার পাব না এই অল্প সময়ে নিজেকে পবিত্র করাই আর রোজাটা শেষ করি ইনশাল এই অল্প সময়ে নিজেকে সাফ করে বাড়িতে যাই প্রতিজ্ঞা করি গুণা নিয়ে বাড়িতে যাবো না ইনশাআল্লাহ এবং গুণা করবো না গুণা করব না নিয়েও যাবো না এই প্রতিজ্ঞা করে শেষ মুহূর্তগুলা কাটাই আল্লাহর বসতে অল্প সময় আছে বেশি সময় নেয় নামাজের পড়ার কতক্ষণ থাকবে যতক্ষণ আছে আমি আমার জীবনের সবচেয়ে দামি সময় হিসাবে এটাকে মূল্যায়ন করি সবচেয়ে দামি সময় যে আমার জীবনে এইরকম দামি সময় আর নাও আসতে পারে আর নাও আসতে পারে আল্লাহর বস্তে এই টাইমটাকে আমি হেরার চেয়ে মূল্য হ্যাঁ মনে করে করে এটাকে মূল্যায়ন করি ইনশা আল্লাহ আশা করি ইনশা আল্লাহ ওই হতবাগাদের লিস্টে আমাদের নাম থাকবে না ইনশা আলা আল্লাহ তালা নামিন বা আখরুদ